আসসালাম আলাইকুম ওরকমদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ সুবহান অশেষ অনুগ্রহে ভালো আছেন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দর্শ গ্রহণ করব। द सम्पर्कित विषय मूल्यवान ग्रंथ कित धारावाहिक भाव एकाधिक दर्श ग्रहण करब ताओ हितनाद के, के भलो भाव बोझाता जान मेने चलते लक्ष्य प्रति ममिन मुस्लिम एकान्त करव्यविद जानते बुजते भलो भाव तालो भाव शिखे से जीवन वास्तवायन करते नाश अल्ला आलमीन ताके उद्देश्य सृष्टि कर सठीक सम्पादन करा कखो सम्भव हम प्रिय बंधुरा किताब ता नतन एक कितब नषय नए برن اي كتاب با اي بي شئ فور بي ارو انا ايك محدثين اي كرام انا ايك پرشد با امام قان تاراو اي بي شئ اي كتاب شنقلن قرسن جب انا امرا شکل اي ابو غطر اي اصح الكتوب بعد كتاب الله تعالى هو الصحيح لل امام البخاري رحمه الله قرآن الكريم اي پاري بشدت امو گانتو جتی شتی الله এর সাহি হিমামি রহমা তিনি সর্বশেষ যে অংশটুকু এটি নয় বরং সেই ইমাম বুখারি রহমাহুল্লাহ তিনিও কিতাব উত্তা সংকলন করেছেন কোরআন ও হাদিসের আলোকে যেটি আমাদের সকলের জানা রয়েছে বিশেষ করে আলিম সমাজ এ বিষয়ে সকলে অবগত রয়েছে অনুরপে আমরা আরো লক্ষ্য করলে পাই যেমন তিনি একটি কিতাব ইমাম এবনু মঞ্জাহ রহমা তিনিও একটি কিতাব সংকলন করেছেন তার নাম দিয়েছেন কিতাব উত্তিদ অনুরুব ভাবে ইমাম এবনু রাজাব রহমাহুল্লাহ তিনিও আরেকটি কিতাব সংকলন করেছেন যেটির নাম দিয়েছেন কিতাব উত্তিদ অতএব আমরা বুঝছি বা আমরা বুঝলাম যে কিতাব উত্তম এটি কোন নতুন একটি সংকলন নয় বরং পূর্ববর্তী ইমামগণ আমাদের পূর্ববর্তী প্রসিদ্ধ মুহাদ্দিস মুফাসির ও ইমামগণ তারাও এই শিরোনামেই কিতাব সংকলন করেছেন আমরা অনুরব যদি লক্ষ্য করি ইবনার রাজাব রাহমাহুল্লা তিনিও কিতাব সংকলন করেছেন একই শিরোনাম দিয়ে কিতাব উত্তমিদ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 ইত্যাদি তারা আবার কেউ কেউ কিতাবুস নাম দিয়েও সেখানে তাওহিদ এর আলোচনা অবতারণা করেছেন প্রিয় বন্ধুরা তাই আসুন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিটি মুসলিমের ইমানকে যদি আমরা ঠিক করতে চাই আমরা যদি মুক্ত হয়ে আল্লাহ সুবাহ করতে চাই আল্লাহ কাছে হতে চাই। তাহলে আমাদের বিকল্প কোনো পথ নেই একটি পথ সেটি হলো আল্লাহ সুবাহ হুয়া তালা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করা এবং ভালোভাবে উপলব্ধি করে আমাদের সেই বিষয়ে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে সেভাবেই পরিচালনা করা আসুন লেখক রহিমা এই কিতাব উত্ত তিনি আসলে নিজস্ব কোন বক্তব্য বা নিজস্ব কোন মতামত দিয়ে তিনি এই কিতাবকে সংকলন করেননি বরং এই কিতাব তিনি সংকলন করেছেন এই কিতাবের যে ধারা তিনি প্রতিটি কিতাবের মধ্যে অধ্যায় বেঁধেছেন এবং সেই অধ্যায়ে প্রতিটি অধ্যায় সর্বপ্রথম সে বিষয় কেন্দ্র করে আল্লাহ আল্লা সুবাহ পর আনুল করিম থেকে আয়াত নিয়ে এসেছেন অতপর তিনি সেই বিষয়কে কেন্দ্র করে নবী সাল আলী হাদিস এসেছেন অতঃপর সেই বিষয়কে কেন্দ্র করে সাহাবাই কালাম বা বিষয়ে কোন সুন্দর বক্তব্য থাকে সেগুলিকেও তিনি নিয়ে এসেছেন কিতাবে এভাবে তিনি কিতাবকে সংকলন করেছেন অতঃপর তিনি প্রতিটি অধ্যায়ে প্রতিটি অধ্যায়ে বেশ কিছু সেই কোরআনের আয়াত ও হাদিস এবং সেই বিষয়গুলির আলোকে শিক্ষণীয় অনেকগুলি বিষয় ইমাম রহেমাহুল্লা লেখক রাহমাহুল্লা তিনি সংকলন করেছেন প্রিয় বন্ধুরা আসুন আমাদের এখনই একটি বিষয় জানা দরকার রয়েছে তাই আমরা বলতে পারি যে এই কিতাব এটি হচ্ছে আল্লাহ সুবাহর বিষয়ে তাও হেদের বিষয়ে আহরুসুলনা জামায়াতির ওর আন ও আলোকে যে বিষয় হওয়া দরকার যে আকিদা বিশ্বাস হওয়া দরকার যে তাও চেতনা থাকা দরকার সে বিষয়কে লেখক রহেমা তিনি এই কিতাবটি সংকলন করেছেন আসুন আমরা একটু কিতাব শুরু করার পূর্বেই আরেকটু জেনে নেই যে তাওহীদ কাকে বলে তাওহীদের পরিচয় কি তাওহীদের সংজ্ঞা কি তাওহীদের বিবরণটা কি একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তাহিদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে তাওহ একটি গুরুত্বপূর্ণ বিষয় যার সংজ্ঞা তাওহেদ শব্দটি হল আরবি শব্দ যেটি আরবি শব্দ মাজদার বলা হয় বা শব্দের মানে শব্দের ক্রিয়ার মূল তাওহেদ শব্দটি ওয়াহাদা শব্দ থেকে এসেছে ওয়াও হা দাল এই তিনটি অক্ষরের থেকেই উৎপত্তি হয়েছে এই শব্দটির যেটি ওয়াহাদা ই ওয়াহেদ তাওহিদান কোন বিষয়কে কোন বস্তুকে হচ্ছে শাব্দিক ভাবে এরপরে আসুন শরীয়তের পরিভাষায় তাওদ কাকে বলা যেতে পারে আমরা এর একটু সংজ্ঞা জেনে নেওয়ার চেষ্টা করি তাওহীদ আসলে এটি একটি ব্যাপক বিষয় তাই এই বিষয়ে বিজ্ঞ মনীষী বিজ্ঞ আলিম সমাজ তারা বিভিন্ন রকমের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বিষয়টিকে ফুটিয়ে তোলার জন্য তো সংক্ষিপ্ত ভাবে আমরা এ তাহেদের সংজ্ঞাস্বরূপ যেটি বলতে পারি তা হল আল্লাহ রাবুলায়নমিন এর যে সমস্ত একত্ববাদের আল্লাহ সুবহানা হুয়া তা আলার এককত্বের যে সাইড যে দিকগুলি রয়েছে সব দিকগুলির ক্ষেত্রে আল্লাহ সুবহানা হুয়া তা আলার যে একত্ববাদ সেটিকে স্বীকৃতি দেওয়া সেটিকে প্রতিষ্ঠিত করা বা সেটিকে বিশ্বাস করা সেটিকে আমলে এর নামে আরবি অর্থাৎ আল্লাহ সুবাহ মিনারুব গোটা বিশ্বের পরিচালক গোটা বিশ্বের রব হিসাবে সুবহানাহাতাল গোটা বিশ্বের মালিক হিসাবে গোটা বিশ্বের একমাত্র পরিচালক হিসাবে আল্লাহ সুবাহ তার যে এই রুয় প্রতিপালনের দিক থেকে আল্লাহ সুবাহ হুয়া তালাকে তার জন্য যেগুলি বিশেষত্ব রয়েছে সেগুলি শুধু তার জন্যই সম্পাদন করা তার জন্যে স্বীকৃতি দেওয়া তার জন্যই মেনে নেওয়া এটি হলো একটি দিক দ্বিতীয় দিক হলো যোগ্য আবাদত পাওয়ার যোগ্য আবাদত পাওয়ার একক অধিকারী হিসাবে মনে করা এটি হল আবাদতের দৃষ্টিকোণ থেকে তৃতীয় দৃষ্টিকোণ মিনাল আসমা ওয়াত আল্লাহ সুবাহ আসমা ও সিফাতের ক্ষেত্রে শুধু তাকেই এক মনে করা তাও হেদের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলেছি তা হল এফর আলাচি ওয়াল উল ওয়াচি ওয়াল আসমা ই সিফাত। অর্থাৎ রুবুয়াতের ক্ষেত্রে আল্লাহ সুহানা আলার যে সকল কিছুর তিনি একমাত্র পরিচালক একমাত্র স্রষ্টা একমাত্র মালিক এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ একক হিসাবে স্বীকৃতি দেওয়া একক হিসাবে মেনে নেওয়া দ্বিতীয় হলো থেকে আল্লাহ সুবাহ শুধুমাত্র তিনিই যোগ্যতা একমাত্র তিনি রাখেন সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহর এককত্ব তার একত্ববাদ তৃতীয় যেটি বিষয় তা হলো আল্লাহ সুবাহ তিনি নিজেই তার কতগুলি সুন্দর নাম বর্ণনা করেছেন যেমন আল্লাহ বলছেন ওসমা উল হুস আল্লাহ সুবাহ অনেকগুলি সুন্দর সুন্দর নাম রয়েছে তাই সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে আল্লাহ সুবাহ যে সমস্ত গুণাবলী যে সমস্ত সেফাত যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলির ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহ হুয়াটা আলাহকে একক হিসাবে মনে করা এটি হচ্ছে তাওহিদ এর তৃতীয় দিক অর্থাৎ আল্লাহ সুবাহনতার সুন্দর নাম অপুত পবিত্র গুণাবলীর ক্ষেত্রে তাকেই শুধু তার জন্য সেগুলিকে খাস করা তার জন্য সেগুলিকে নির্দিষ্ট করে রাখা অন্যকে এর সাথে এগুলির ক্ষেত্রে আল্লাহ সাথে সুবাহ না করা অংশী স্থাপন না করা এটি হলো তাওহীদ এর সংক্ষিপ্ত সংজ্ঞা আবার আমার সংক্ষিপ্তভাবে বলতে পারি যে তাওহিদ হলো আল্লাহ সুবাহান রুবিয়াতের ক্ষেত্রে প্রতিপালন সৃষ্টি ইত্যাদির ক্ষেত্রে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 এর প্রকার রয়েছে কিনা একটু জেনে নেওয়ার চেষ্টা করিহীদ এর প্রকার বর্ণনা করতে গেলে আমরা সাধারণত বিভক্ত করতে পারি প্রথম হলো তৌহিদ আল রুবা দ্বিতীয় হলো তৌহিদ আল উলুহিয়া রেবাজা তৃতীয় হলো তৌহিদ আল আসমা ওয় সিফাত এই তিনটি আমরা তাওহীদ এর প্রকার বর্ণনা করতে পারি সে তিনটি ভাগ যে সে তিনটি ভাগ কে আমরা বলবো যে তাও হেদ আর রুবা অর্থাৎ গোটা বিশ্ব বিশ্বে যা কিছু রয়েছে সমগ্র আসমান জমিন ও যত কিছু উভয়ের মাঝে রয়েছে সকলকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবাহ যে সব কিছুর স্রষ্টা সবকিছুর মালিক সবকিছুর পরিচালক সব কিছুর প্রতিপালনকারী সব কিছুর রেজিকদাতা সব কিছুর জীবন ও মরণের মালিক একমাত্র আল্লাহ সুবাহ বিষয়টি এদিক থেকে এক প্রকার এই দিক থেকে শুধুমাত্র আল্লাহ সুবাহ আমরা মনে করব এবং আল্লাহ সুবাহর জন্যই এগুলিকে নির্দিষ্ট করব আল্লাহ সুবাহ হতার জন্যই এগুলিকে আমরা স্বীকৃতি দিব অর্থাৎ সারা বিশ্বের পরিচালক সারা বিশ্বের স্রষ্টা সারা বিশ্বের মালিক সারা বিশ্বের সব কিছুর পরিচালনার অধিকারী বা সবকিছুর ধ্বংস করারও অধিকারী একমাত্র আল্লাহ সুবাহ এই এদিক থেকে যে তৌহিদ সেটাকে বলা হয় তওহেদ আর রুবা দুটা প্রকার তেদ তাওহেদ আল উলহা তল উলুহা অর্থাৎ তা হল আবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ হুয়া চালার একত্রবাদ সারা বিশ্বের যত কিছু মাহলুক রয়েছে সেই ইনসান হই বা জেন হোক বা আরো যেই হোক না কেন যত রকমের মখুলুক সব মখলুকের সকল প্রকার আবাদত পাওয়ার একমাত্র অধিকার যা রয়েছে তিনি হলেন আল্লাহ সোহান তাই এই আবাদতের দৃষ্টিকোণ থেকে একমাত্র আল্লাহ জন্য এবাদত করা এবং একমাত্র তাকেই স্মরণ করে বা তাকেই লক্ষ্য করে এই যাবতীয় এবাদতগুলি সম্পাদন করা এটি মনে পড়ায় বিশ্বাস করা স্বীকৃতি দেওয়া এবং বাস্তবে পালন করা এর নাম হলো তহিদ আল উলুহা যে সমস্ত সুন্দর নামগুলি গুলি বর্ণনা করেছেন সেই নামগুলি একমাত্র আল্লাহ সুবহান খাস করে স্বীকৃতি দেওয়া মেনে নেওয়া এবং সেগুলিকে তার জন্যে নির্ধারণ করা অনব তার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি একমাত্র করা এটি হচ্ছে তৌহেদ আল আসমা ও সিফাত প্রিয় বন্ধুরা তাই আসুন আমরা বলতে পারি তওহেদ হলো তিন প্রকার প্রথম হলো তৌহেদ আর রুবইয়া অর্থাৎ বিশ্ব প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ সুবাহ দ্বিতীয় হলো তৌহিদয়া অর্থাৎ সবকিছুর থেকে আল্লাহ একত্ববাদ তৃতীয় হলো তৌহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহ সুন্দর নাম ও গুনাবুলের ক্ষেত্রে আল্লাহ সুবাহর যে একতবাদ এ হলো তৌহিদ তিন প্রকার আমরা এই তিন প্রকার মূলত কোরআন এবং হাদিসের আলোকে বা বিশেষ করে আয়াতগুলি কোরআনের সুরা গুলি যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে আমাদের কাছে প্রকার ফুটে তাহিদ স্পষ্ট হয় উদাহরণ স্বরূপ দেখুন কোরআন করিমের বর্তমান আমাদের মাঝে যে মুসাফ রয়েছে মুসাফ মুসাফানী এটার যদি প্রথম সুরা তাহলে সৌরাতুল ফাতেহা সৌরাতুল ফতেহার শুরুতেই যদি আমরা লক্ষ্য করি আল্লাহ রাবুলি আলামিন বলছেন বিসমিল্লাহিম মাঝে যেন এই তাহিদের যে আলোচনা করেছেন সেটি হলো এই তিন প্রকারের তৌহিদ প্রথম হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যাবতীয় সকল প্রকারের প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহর জন্য যিনি কে যিনি স্রষ্টাগতের পরিচালকের যিনি সবকিছুর মালিক সেই সুবাহ জন্যই যাবতীয় প্রশংসা তিনি হলেন সবকিছুর রব তাহলে সবকিছুর রব আল্লাহ সুবাহ তাহলে এ আয়াত প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ সুবাহ তিনি একত্ববাদ তার যে একত্রতা সেটা হলো সবকিছুর ক্ষেত্রে প্রতিপালনের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে দ্বিতীয় প্রকার যদি আমরা আসি তাহলে আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন যেগুলি আলোচনা করছেন সেগুলি তাহিদ আল্লাহাদ অর্থাৎ আল্লাহ রবাহ আলমিনের নাম ও গুনাবলির ক্ষেত্রে যেমন এরপরেই হল আর রহমান রহিম সুহান হুয়া আলা তিনি হলেন রহমান তিনি হলেন রহিম রহমান এবং রাহিম এগুলি তার নাম এবং এগুলি তার গুণ পুত এগুলি তার গুণ বৈশিষ্ট্য মালিক ইউম সেই কঠিন দিবসে তিনি একমাত্র মালিক এটা হলো তার একটা নাম এবং একটা হল তার গুণ সেফাত তাই এখানে তাও আসমা ওয়া সেফাত প্রমাণিত হচ্ছে তৃতীয় বিষয় ইয়া কানা ওয়া ইয়াক্তাইন আমরা একমাত্রই আপনার এই করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আবাদত হবে একমাত্র আল্লাহ সুবাহ আর কারো হতে পারে না সেটি জিনের ইনসানের আবাদত হোক আর যে এবাদত হোক না কেন এবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানা হুয়াটা আলার প্রার্থনা হবে শুধুমাত্র আল্লাহ সুবাহ হওয়া তাল্লার কাছেই সাহায্য চাইব শুধু আল্লাহ সুবাহ হুয়াটা কাছেই অন্য আর কারো কাছে নয় তাই এই আয়াত যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আরেকটি তাহিদের কথা সেটি হলো তৌহিদ আল উলুহিয়া এবাদাতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবাহ তৌহিদ আল্লাহ সুবাহ একত্রবাদ অতএব এই কোরআন মজিদে সর্বপ্রথম সৌরাতুল ফাতেহা এর শুরুর দিকের আয়াত আমাদেরকে জন্য তিনটি তৌহিদের দিক তুলে ধরলো একটি হলো তৌহিদুর রুবা প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিনের একতবাদ তৌহিদ আরেকটি হচ্ছে তৌহিদ আল উলোহিয়া এবাদতের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সুবহান তৌহিদ বা একত্ববাদ আরেকটি হলো তৌহিদ আল আসমা ও সিফাত আল্লাহ সুবাহ সুন্দর নাম ও গুণাবলীর দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাল্লাহ তৌহিদ খুঁজে দেখি তাহলে আমরা এই তিন নাস সেই খুলে দেখি খুঁজে দেখি অনুসন্ধান করে চিন্তা করি তাহলেও এই তিন প্রকার তাহিদ সেখানে আমরা পাচ্ছি আল্লাহ রবী আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিমি রবিন্নাস মালিকিন্নাস নাস। আল্লাহুল বলুন আমি আশ্রয় বেটা মানব জাতির পরিচালক যিনি স্রষ্টা প্রতিপালক যিনি খালিক যিনি মালিক যিনি মুদের যিনি মুরিফ মুশরিফ সেই মহান সুহানা হুয়া তে আলা তার রব এরিয়াত প্রথম আয়াতের মধ্যে আমরা পাচ্ছি এরপরে নাস। এরপরে আসছে নাস। মালিক একটি আল্লাহ সুবাহ নাম এবং মালিক এটি আল্লাহ সুবাহ একটি একটি বৈশিষ্ট্য তাই মালিকিন নাস। এই আয়াত থেকে আমরা পড়ছি তৌহিদ আল্লাহ ও সিফাত এরপরে নাস। গোটা মানব জাতির ইলাহ গোটা মানব জাতির ইলাহ অর্থ হলো মাবুদ। গোটা মানব জাতির একমাত্র অধিকারী তিনি হলেন আল্লাহ সুহানা হুয়াটা আলাহ আর কোন রাজা বাদশাহ নয় আর কোন প্রতিমা নয় আর কোন দেবতা নয় আর অন্য কোন শক্তি নয় কোন গাছ নয় কোন পাথর নয় কোন পাহাড় নয় কোন পর্বত নয় কোন চন্দ্র নয় কোন সূর্য নয় কোন নক্ষত্র নয় সব মানবজাতির সকল প্রকার এবাদতের মালিক হলেন সকল প্রকার এবাদত সম্পাদন করা হবে একজনের কাছেই তিনি হলেন আল্লাহ সুহানা হুয়াটা আলা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 جمعا القرآن الكريم بحجائق الله رب العالمين قالت الله قالت يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم همانو بشكل اعبدوا تم رأي عبادت کروا كيف رأي عبادت کروا ربكم الذي خلقكم والذين من قبلكم جمعا در كيف سرشتك رأت والذين من قبلكم تم عدر پور بأرادة شبت چلو شكل كيف سرشتك رأت تنه حلن الله سبحانه وتعالى رب العالمين طيب اي আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে এই রব স্রষ্টার দিক থেকে প্রতিপালনের দিক থেকে আমাদের আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদের এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের সকল সৃষ্টি জীবের স্রষ্টা একমাত্র আল্লাহ সবকিছুর প্রতিপালক সবকিছুর পরিচালক একমাত্র আল্লাহ সুবাহ এটি হল তাওহ আর রুবিয়া এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাবুলি আলমিনের একত্রবাদ তাওহ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 তিনি তো আসলে প্রকৃত পক্ষে সবকিছুর আবাদত পেতে পারেন সেই দৃষ্টিকোণ থেকে এই আবাদত করা একমাত্র তার জন্যই তিনি আবাদতের একমাত্র অধিকারী এটিকে স্বীকৃতি দেওয়ায় এটির নাম হল তাও হেদ আল উলুহিয়া চতুর্থীয় বিষয় যেটি সেটি হলো আল্লাহ সুবহান হাত তার যে সুন্দর নামগুলি রয়েছে সেই সুন্দর নামগুলির ক্ষেত্রে এবং তার সুন্দর গুণাবলীর ক্ষেত্রে একমাত্র তাকে মেনে নেওয়া এটি হলো তাও সংক্ষিপ্তি আমরা বরং এগুলি কর আন এর আলোকেই আমরা জানলাম আল্লাহ আমাদের সবাইকে তহিদ ভালো ভাবে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন রাবিল আসসালামাইকুম রহমতুল